नैशांगमती दुरु क्रमा स्पृश्यन गमोद महदरजिषेकम निष्किन नवृणीत यवद प्रहलाद महाराज एक परिष्कार उत्तर दिले अपन बुद्धिशुद्धि है ये बुद्धिटा जे बहु जन्मे संस्कार सेगल सब एक दग फेले दिए परिष्कार हो चेत दर्पण मार्जन तो महाप्रभु बोलें कितु बोले कि बोल तो है ना चेतदर्पण मार्जन सेधुसंगे कन करते करते अनर्थ जात साधु संग इत्यादि सब आनबें पाल प्रहलाद महाराज बोल जतक्षण पर्तना परभांस गुरु वैष्णव चरण रेणुते अभिषिक्त त बुद्धि शुद्ध होनेक समय गुरु वैष्णवर का दंडपत करी माथाटा के नीचू करी गुरुपाद पद्म बोतें एरा दंडपोध करते दंडपात कर वास्तव भावे दंडपोध है ना और क्यों दंडवोध है ना तर उत्तरे দণ্ডবধ কায়ে মনোবাক্য তিনটের দ্বারা করতে হয় কায়ে এরকমভাবে পড়তে হয় যাদের ধুলো ময়লা যা আছে আমার গায়ে মাথায় লাগে তারপর বাক্যের দ্বারা বাঞ্ছাকল্প দুর্বশ্য ইত্যাদি বাক্য বলত বিনা স্তুতিতে দণ্ডবধ বিথা যদি কেউ ঢাকবানের কাছে ঢোক করে মাথাটা লাগিয়ে দিয়ে উঠে পড়লো হবে না বিনা প্রশংসা ভগবানের যার দণ্ডবোধ করছে তাকে বলতে হবে কিছু মুখে যদি সংস্কৃত না যে বাংলা বলো ঠাকুর তোমাকে দণ্ডবধ এইটুই বল কিন্তু বিনা স্তুতিতে দণ্ডবধ হয় না বিথা তালে কায় মন আর বাক্য কায় দিল বাক্য দিল মনটাকে দিতে পারলো না মন তো দেওয়া যায় না মন কী করে দেবে ওটা তো নিজের সম্পত্তি বলে মনে করে আমি আগেও বলেছি গীতাতে পরিষ্কার বলছেন প্রকৃতির অষ্টধা এই যে মনটা তোমার এটাও ম্যাটার এটা সূক্ষ্ম একটা ম্যাটার এটাকে দেখা যায় কিন্তু এটাকে যদি কাজে লাগিয়ে আমি ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি প্রতিপদে আমি ধোকা খেয়ে যাব এই সম্বন্ধে উত্তরও কিছু বলা হয়েছিল মন মনের সঙ্গে টোটাল এমনভাবে ব্যবহার করতে হবে বদ্ধ মন যাতে সেই মন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে না দেয় এই কথা আলোচনা বসুন বিজিতরি কীর মনস্তি যন্ত ইত্যাদি শ্লোকের আলোচনা আসবে মনকে পাগলা ঘোড়া তাকে কখনোই তুমি পারবে একে উপেক্ষা করতে থাকো এবং ভগবানের কাছে গুরু বৈষ্ণব প্রার্থনা করতে থাকো মন জয় হবে বিশেষ করে যারা হরি হরিভজন হরি কীর্তনের আশ্রয় নিয়েছেন তাদের তো আর কোনো প্রসঙ্গই নেই কিন্তু এই সঙ্গে একটা বিশেষ কথা থাকে বোকালোকগুলোকে বলতে হয় সেটা যে সৎসঙ্গ আর অসৎসঙ্গ প্যারালাল চললে পরে কোনো দিন ফল পাবেন সৎসঙ্গ আর অসৎসঙ্গ দুটো যদি প্যারালাল চলে তাহলে কোনোদিন ফল পাবে না সৎসঙ্গ করার মানেই হল অসৎসঙ্গ ত্যাগ এই কথাটা কেউ বুঝতে পারে না শিল প্রভুপাত একটা উদাহরণ দিচ্ছেন একটা জমিদারে ছেলে তার টিবি হওয়া সম্ভব নয় ভালো খায় তার টিবি হয়ে গেছে আর জমিদার চিন্তা করছি যে লোকে জানতে পারে তো লজ্জার ব্যাপার আমি এত বড় জমিদার তার এই ছি ছি ছিঁ ছিঁ গোপনে বড়ো বৈদ্যকে ডেকেছে বৈদ্যমাসে শিগগিরে যা লাগে আমি দেব কিন্তু আমার রোগটা সারান আমি কী হলো আলাদা ঘরে বসে তাকে সমস্ত জিজ্ঞাসাবাদ বাবাকে সরিয়ে দিই সেখানে যক্ষ কী করো যক্ষা হওয়া তো সম্ভব না দুধ পাচ্ছে ঘি পা সবই খায় সবই খাচ্ছে জমিদারের বাড়িতে বললো বাবা তোমার কী কী করো তুমি সব খুলে বলো নাহলে কিন্তু রোগ সারাতে পারবো সে তখন বলে ফেললো অসৎসঙ্গ করে গেঁজা ফেঁজা খায় লুকিয়ে অনেক কিছু চরসেসব খায় তখন বৈদ্য বললেন যে কাজ করো শোনো তোমাকে এত করে এতটা করে দুধ খেতে হবে এতটা ঘি আর ফল আর যে ওষুধ দেবো সেটা ভাবে তুমি খাবে নিয়ম মেনে যদি তুমি নিয়ম না মানো তাহলে যদি ওষুধ কাজ করবে না কিন্তু খুব সাবধান নিয়ম মানতে হবে সমস্ত ওষুধপত্র দিয়ে বৈদ্য চলে যায় বাবাকে বলে ও চিন্তা করবেন না সেরে যাক ওই যেই যেরকমভাবে নিয়ম বলে দিয়ে ও যদি পালন করে তো হবে বাবার কাছে বলে জমিদার জমিদারবাবুর কাছে বলে বেরিয়ে যাচ্ছেন বৈদ্য ছেলে পেছনে ছুটেছে বৈদ্যমশাই বৈদ্যমশাই কী হলো বলে আপনি এক অনুমোদন করুন আমি দুটো খাবো আর টামাকও খাবো দুটোই খাবো আমি একটা পারব না আমি দুধ খাবো আপনার কথা মানবো কিন্তু তামাক আমি ছাড়তে পারবো তাহলে তুই বলল যা আমি কিছু করতে পারবো না কথা যে দুধ খাবে সে তামাকও খাবে তাহলে তা সারবে না তা সাধুগুরু বৈষ্ণালের মুখে হরি কথা শুনবো হৈ হৈ করে একটু শুনলাম শোনার অভিনয় করলাম ব্যাস তারপর আবার রসৎসঙ্গ শুরু করলাম কাজেই समस्त भजन अर्जेस्थागुलो आई से समस्त शुद्ध करते एम भाई विशुद्ध अवस्थाएं से नहीं आसते जेर मध्य कोई कोकम कार्य है जत् सम्भव असत्संग त्याग वैष्णव आचार एटा वैष्णवर जो आचार तर मूल भीति हलो असत्संग त्याग যারা বড় বড় সব বৈষ্ণব নৃত্য জগৎ থেকে এসছেন বা সাধন সিদ্ধ হয়েছেন তাদের সবাই এটা টেকনিক অসৎসঙ্গ তারা মনে প্রাণে তারা অসৎসঙ্গ করেন না অসৎসঙ্গ চালিয়ে যাবে কিছু কোনো মহাপুরুষের কাছে থেকেও কিছু করতে পারে কত কত মহাপুরুষের কাছে থেকে সব বঞ্চিত হয়েছে হয়নি একটা প্রদীপ যখন জলে প্রদীপের এই তলায় যেটা সেখানে অন্ধকার থাকে প্রদীপটা দূরে আলো দেখায় প্রদীপের ঠিক তলাটা দেখবে ওখানে দেখবে আলোটা আসে না প্রদীপের दूरे आलोटा जाए सरकम जरा बेसी गुरु वैष्णव का प्रमाण कर चेष्ट तरह ठके जाए बसि कारण मन प्राणे तो नहीं चंचल मनन्न्य जैसे और बोल से आकले तो से सब स्पर्श कर जार सेवा कर सेबर गुणावली सेवकर मध्य संचालित हैं चुकी टेक्निक गुप्त कथा जेनेको सिद्धांत जार सेवा कर महापुरुषे से से, सेवा करुणवी तारे आसना होते ही एबजार आसबि ना आसे हे नैशांग मत स्थाव अरुक्रमांगी स्पेशी ततक्षण पर्त बध्यजीबर संसार जीवर जो बुद्धि कई शुद्ध है ना जत पर्यतना महत्व रज अभिषेकम মহৎ মহীয় পদরজ বিষেক আম নিষ্কিঞ্চনানাম নবৃণীত যাবত যতক্ষণ নিষ্কিঞ্চন নিষ্কিঞ্চন মানে যার কোনো সঞ্চয়ের কোনো বৃত্তি নাই। যিনি অপর কিছুকে নিজের বলে মনে করেন না তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপর ধনে এটা কেবল নিষ্কিঞ্চন যিনি অন্য কিছুর ভরসাতে জীবনযাপন করেন কোনো একটা ধনী ব্যক্তি আমাকে বাঁচাবে আমার অসুখ হলে তাহলে এবার তুমি বাড়ি বাড়ি চলে যাও তোমার ভজনে আসার তো কোনো অধিকার নেই তুমি মনে করছো কোনো ধনী ব্যক্তি আমি বিপদে পলাম শরীর খারাপ খেয়ে দেখবে তাই তো তা তুমি ভজনে এলে কেন যখন সম্পূর্ণ ভগবানের প্রতি ভরসা রেখে এসছো আমাকে ভগবান খেতে দেবে আমাকে ভগবান কাপড়ও দেবে আমাকে ব্যস্ত হতে হবে না আমাকে ব্যস্ত হতে হবে না ভগবান দেবে যারা ওই বস্তুগুলোকে সংগ্রহ করে নিয়ে জীবনকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছেন যেমন সংসার জীব করে লাইফ ইন্স্যুরেন্স করে জীবন বিমা ইত্যাদি করে লাইফকে সিকিউর করার চেষ্টা করছে এইগুলো যে সিকিউর করার চেষ্টা হয় এটাতে কি হচ্ছে আমি তো বুঝতে পারি না কিন্তু ভজন রাজ্যে যে সমস্ত যারা আসছেন তাদের যদি বুদ্ধি শুদ্ধি না হয় তাহলে কি করে হয় তাহলে ভগবানই একমাত্র আমার সম্পত্তি তিনি যা করার করবেন এরকম আন্তরিক বিশ্বাস যার মধ্যে আছে যিনি অন্য কিছু বস্তুর প্রতি কোন ব্যক্তির প্রতি ভরসা রেখে বজনে আসেনি বৈরাগী হইয়া যে করে পরপেক্ষা কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণভক্তির কৃষ্ণভক্তি নহে কৃষ্ণ করেন উপেক্ষা কোন রকম ভাবে ভক্তি সিদ্ধি হয় না তাদের কৃষ্ণ উপেক্ষা করেন কেন সে আমার উপর নির্ভর করেনি সে সে বলছে কৃষ্ণকে তো দেখা যায় না তো কৃষ্ণকে তো দেখা যায় না কিন্তু দেখা তো যায় দেখা যদি না যেত তাহলে কি করে এই পরম্পরাক্রমে সাধুগণ ভজন করে আসছে তক্ষ করল অনেকে বাংলাদেশে একবার ছিল শিলভক্তিভীত মাধব গোস্বী মহারাজের সঙ্গে এক মুসলিম ভাই তিনি তক্ষ করছেন তাকে বললেন আমার বাড়িতে একটু পদে তুলে দিন তিনি বললেন সেখানে গেলেন গিয়ে তাকে কিপা করবার জন্য তিনি বললেন এই যে ফটোটা আছে এটা কার এটা আমার বাবা বাবা আছে আপনার তো মরে গেছে বা বাবা আমার ছোটবেলা মরে গেছে একেবারে যখন আমার তিন বছর চার বছর বয়স ও তিন কত বছর বয়স তিন চার বছর হবে মারা গেছে তো বাবাকে দেখেননি আপনি তাহলে এই ফটোটা রেখেছেন কেন ফটোটা তো বাবা বাবা কী কে বললো আপনাকে বাবা আপনি তো দেখেননি বললেন বলে মা বলে যেটা বাবা তো মা যদি বলে থাকে মার কথাতে বিশ্বাস করে ফটোটা লাগিয়েছো মালা দিচ্ছ বেটা আর তোমাকে যখন সাধুরা বলছে ভগবান আছে মালা দেয় তখন তুমি মানছ না মূর্খের দল চুপ হয়ে গেল অর্থাৎ আমাদেরকে ডিপেন্ড করতে হয় সৌথ পন্থাটা এমনই যে সেখানে তুমি তো দেখো নি কিন্তু পরম্পরাক্রমে ভারতবর্ষে যত সাধুগুরু বৈষ্ণব আবির্ভাব হয়েছে তা তো ভগবানকে সবাই পেয়েছে। আর আমাদের মহাভারত পরিষ্কার মহাজন জেনো গত সপন্থা সেই পথে তুমি যাও আর তুমি মানছ না কাজ তর্ক যে উত্থাপন করবে সে তর্কের কোনো তর্ক অপ্রতিষ্ঠা তর্কের কোনো প্রতিষ্ঠা নয় তাহলে সেখানে প্রহ্লাদ মনাজ পরিষ্কার উত্তর দিলেন যে যতক্ষণ পর্যন্ত পরমংশ পরমহংস গুরু বৈষ্ণবের চরণ ধলিতে কেউ অভিষিক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার বুদ্ধি শুদ্ধি হয় একটা সুন্দর উদাহরণ দেয়া যায় যখনই আমরা দণ্ডবোধ করি সে কথা তো বললাম আপনার মন্দিরেতে বাড়িতে ফুল পাতা যা কিছু এক মাসকাল যাবৎ বা পনেরো দিন যেটা জমা হয় সেটাকে একটা কলসিতে রাখা হয় যাদের গঙ্গা তীরে বাড়িতে আরও সুবিধে তারা জমা করে রাখেন পচা জল তুলসি ঘটের জলগুলো সেটা নিয়ে গঙ্গায় স্নান করতে যায় স্নান করতে গিয়ে প্রথমে সেই কলসিটাকে কী করেন কলসিটাকে ভালো করে সেটা উপর করে দেন উপর করে দিয়ে সেখান থেকে যত ময়লা দূষিত জল যা কিছু ছিল পচা ফুল সেগুলো সব ফেলে দেন গঙ্গাতে দেওয়ার পরেতে সেটা মাটি দিয়ে মাঞ্জন করে তারপর ঘরটাকে যখন ময়লা যখন ফেলছেন তখন এরাম ব্যা ফেলে তখন যখন জল ভরবেন তখন এরাম রাখলে হবে না ঘরটাকে এরাম করতে হবে এরাম করলে জলগুলো সব ভেতরে সে নিয়ে আসে সেরকম আমরা যখন মহাপুরুষগণের কাছে দণ্ডবোধ করি তখন মাথাটাকে এরাম করি মাথাটাকে দণ্ডবোধ যদি বাস্তবিক করে থাকি সেটা থেকে যদি বাস্তবিক দণ্ডবোধ করে উঠি তখন কলসিতে যখন পচা দূষিত জিনিসগুলো বেড়িয়ে গেল সেরকম বাস্তবিক যদি কেউ গুরু বৈষ্ণবের কাছে দণ্ডবোধ করে তার মাথায় দূষিত বস্তুগুলো ছড়ে যাবে দিয়ে এবার যখন উঠবে দণ্ডবোধ করে দণ্ডবতের ফলে তার অনেক বুদ্ধি এটা হচ্ছে বাস্তব দণ্ডপথ যারা করেছে তারা জানে যারা করেছে তারা মনে করবে এটা একটা ফিলস এটা একটা ফাঁকা ফিলসফি নয় করে দেখতে পারে প্র্যাকটিক্যাল যে এটা কিরকম হয় এক মহাপুরুষের কাছে দণ্ডবোধ করলে কি হয় এই হচ্ছে নিয়ম প্রহ্লাদ মহারাজ এইভাবে উত্তর দেওয়ার পর হিরণ্যকশিবুর ক্রোধ একেবারে চরমে উঠলো সে তখন সমস্ত দৈত্য ডাক সিগিরিয়ায় কে কোথায় মার বেটাকে নিজের ছেলেকে মেনে পেলে এটা তো কুলাঙ্গার প্রত্যেকে এসছে হ্যাঁ বিষ্ণু হরিভক্তির কথা বলছে মার এটাকে এটা নাম বললে আমাদের বংশের কোনো শান্তি নাই কুলাঙ্গার কোথাকা সেখানে যুক্তি দিচ্ছে যেমন শরীরে কোনো অংশে যদি ক্যান্সার হয় যদি আঙুলে ক্যান্সার হয় তো ডাক্তার বলল দেখুন আপনি আঙুল লাগবেন কি ক্যান্সার রাখবেন যদি ক্যান্সারকে রাখতে চান তাহলে আপনি আঙুলটাকে রাখুন আর যদি আঙুলটাকে বাদ দিতে চান আঙুলের মায়া বাদ দিন তাহলে ক্যান্সার অন্তত আমরা চেষ্টা করছি প্রহ্লাদ মহারাজকে এরম অবস্থা থেকে হিরণ্যগুজ সেই সেই কথা বলছেন হিরণ্য ঘসিপুর ঠিক এই কথাটা বলেছেন যে অঙ্গ নষ্ট হয়ে গেছে পুচে গেছে সেই অঙ্গটাকে কেটে না দিলে বাকি অঙ্গ শুকে থাকতে পারে না কাঠ ফেলে দেয় মারবেটাকে নিজের ছেলেকে মারবার জন্য আমাদের সিনেমা সমস্ত দৈত্য দানব হৈ হৈ করে মারতাম কেউ শুল দিয়ে মারে বাটাকে আগুনে চড়া শুলে পাল কিন্তু কিছু দিয়ে মারতে পারছে না শুল মারছে এরকম শুল দেখে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে পোল্লা কিছু হচ্ছে না প্রহ্লাদ তো জড়ো অবস্থায় নেই আগুনে পোড়বার চেষ্টা করছে আগুনে যদি যেন না পালায় সেই জন্য হরি হরিকাকে ডাকা হলো তার বোনকে হিরণ্যকশোর বোন সে আশীর্বাদ পেয়েছিল অগ্নি থেকে বরদান পেয়েছিল যে আগুন ওকে মারবে না সেই জন্য হিরণ্য কিসি তো বোনটাকে ডাক ও তো আগুনে তো কিছু হয় না ও আগুনে তুই বসবি আর তোর কোলে ওকে দেবো আর চারিদিকে আগুন লেগিয়ে দেবো বলে ঠিক তাই দাদা তুমি যা ভালো বোঝো করো আগুন থেকে কিছু করতে পারে যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে দেখা গেল প্রহ্লাদের কিছু ওটা পুরে শেষ কিছু আগুন থেকে আসতে আসতে বেরিয়ে এলো সেই জায়গাগুলো আছে স্পটগুলো কেউ যদি বিশ্বাস না করে গিয়ে দেখাতাম অহবল নৃসিংহ গুহার মধ্যে একেবারে বন্ধ করে পাতর চাপা দিয়েছি মর সেখানে নৃসিংহ থাকে বাঁচিয়েছি পানার নৃসিংহ যেখানে বিষ দান করেছে শরবত সংখ্যা এটা খেতে দিয়েছে খেয়ে নিয়েছি নৃসিংহতে বাঁচিয়ে দিয়েছে কিচ্ছু হয়নি বিশাখাপত্তনামে এই কে আছে ওটা জিয়ল নৃসিংহ পাহাড়ের ওপর থেকে ওই জায়গা আছে ওখান থেকে ফেলে দিয়েছে সমুদ্রের মতো মহর সেখানে ভগবান তাকে কুলে নিয়ে নিয়েছে লোকে বিশ্বাস করে বলি আবার হয়নি এইভাবে বাঁচিয়ে দি তো হিরণ্যকশিবের কোনো প্রচেষ্টায় প্রহ্লাদ মহারাজের মতো এই মহাজনের কোনো অনিষ্ট হতে পারল না হবে কি করে তখন বড় চিন্তিত হয়ে পড়ল প্রহ্লাদ মহারাজকে যখন এভাবে রকম ভাই মারা গেল না তখন ওরা চিন্তা হয়ে গেল কি বল তাহলে কি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাহলে তো আমারও জীবন সংশয় হয়ে যাবে তো মারাই যাচ্ছে না তো কি করা যায় শেষে গুরু পুত্রদায় বলন রাজন একটা বাচ্চা ছেলে ছোট্ট বাচ্চা এ কী বলে না বলে এর ওপর আপনি একজন এত বড়ো রাজা দুনিয়ার রাজত্ব করছেন না। আপনি এটা বাচ্চার কথাতে এরকম আর নাচছেন এটা তো ভালো না বাচ্চার এরকম বলেই থাকে ছেড়ে দিন বাচ্চাকে আমরা আবার নিয়ে ও তাদের কাছে নিয়ে গেল বলে আবার পাঠশায় নিয়ে যাচ্ছি আমি শেষ চেষ্টা করে দেখি আপনি এত গুরুত্ব দেবেন এটা বাচ্চা ছোট্ট বাচ্চা যায় তার আর কথার কি আছে সে তো বলতেই পারে রকম কথা বাচ্চাদের কোনো কথাবার্তার কোন ঠিক আছে সে বলেছে ছেড়ে দিন আপনি বলে এখন নিয়ে গেছেন সেখানে প্রহ্লাদ মহারাজ সেই যেখানে সমস্ত পাঠশালাতে সব শিশুরা আছে বাচ্চাগুলো তা তারই মতো বয়স তাদের সঙ্গে বন্ধুত্ব হয় প্রহ্লাদ স্বাভাবিকই একটা বৈষ্ণবের প্রতি বৈষ্ণবের দেখবেন একটা তেজ আছে বৈষ্ণবের দিকে তাকালে বোঝা যায় কেন একটা ম্যাগনেটের মতো টানছে তখনই বোঝা যাবে ইনি হচ্ছেন বৈষ্ণব এটা তারা কোনো জাদুই জানে না এটা তাদের মধ্যে একটা চমৎকারিতা সবাই এখন প্রহ্লাদ মহারাজের এই যে অবস্থা তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ তার প্রতি অসুর বালকগুলো স্বাভাবিকই আকর্ষিত হলো যখন খেলা খেলা করার সময় খেলা করার সময় তখন তারা খেলা বন্ধ করে দিয়ে প্রহ্লাদ চারিপাশে বসে বলল গোল হয়ে বসে পড়ে বলছে প্রহ্লাদ তুমি যে ভালো ভালো কথাগুলো বড় শুনতে খুব ভালো লাগে কিন্তু তুমি কোথায় শিখলে আমাদের তো গুরুদেব যে গুরুরা এসব শেখে এখানে তো শেখায় না তুমি কোথা থেকে পেল তখন সে সমস্ত কথা বলতে আরম্ভ করলো সেটা আমি আগে বলেছি যে কি হেরণ্যকশিবু যখন তপস্যা করে অমর হবেন বলে চলে গেছিলেন মন্দরা আঁচলে সেইখানে ওই খেয়ে তার কিছু শরীরে কি ছিল না হাড় কখনো রয়েছে আর অবস্থায় ব্রহ্মা এসছেন এসে খুঁজে পাচ্ছেন না কোথায় রে বাবা ভালো করে দেখেন ও ওই পোকা একবার কিছু নেই তখন ব্রহ্মা নিজের কমণ্ডল থেকে এরকম জল সেটা মারলেন মারতেই সেখান থেকে সেই ফেটে সেখান থেকে ঠিক আগের মতো শরীর হয়ে গেল সোনার বরণ হ্যাঁ এরাম উঠে দাঁড়ালো এসে অসুরের ভক্তি তামসিক ভক্তি রাজস্বিক ভক্তি এগুলো গীতাতে বর্ণনা করা আছে তামসিক ব্যক্তিরাও ভক্তি করে তার একটা গ্রেড আছে আলাদা দণ্ডবোধ করলেন চোখে জল ফেলছেন কি পাক কি চাও তুমি বলে আমাকে অমর বর্তিতে হবে ব্রহ্মাটিভ আরে আমি নিজেই অমর নয় আমাকে মরতে হবে আমার আয়ু খুব বড় ব্রহ্মার আয়ুটা হিসাব করলে আপনার পাগল হয়ে যাবে ব্রহ্মার আয়ু যদি হিসাব করে ম্যা করতে পারবেন না হ্যাঁ তাহলে কী করবো বলে সত্য তেতা দাপর কলি বলে যে যায় এটা বাহাত্তর বার গেলে পরে এক মন্যন্তর হবে সেরকম চোদ্দো মনন্তর গেলে পরে ব্রহ্মার দিন হবে বারো ঘন্টা আবার এরকম সময়টা যখন যাবে তো রাত যাবে এইরকম একটা হিসাবে ব্রহ্মা একশো বছর ভাসে এবার ক্যালকুলেশন করুন পাগল হয়ে যাবে মাথায় গ্যারে বই যাবে আসবে না ফিগার আসবে না না তাহলে ব্রহ্মা হেসে বলছেন মুনির কথা আসলে ভক্তিপাল তৃতীয় প্রায়ই বলেন হাসতে হাসতে এখন তিনি অসুস্থ হলেন লোমোসমণি লোমস্মণী মানে যখন বলছেন নিজের কথা লোমসমণির এক একটা করে লোম পড়ে যাবে একটা করে কল্প চলে যাবে লোমসমণি আফসোস করে বলছেন এই তো দুদিনের জীবন লোমসমণি বলছেন একটা করে লোম পড়ে যাবে তার তার শরীরে যত লোম আছে একটা করে লোম পড়ে একটা করে কল্প যাবে একটা করে লোম পড়বে আর যতগুলো লোম আছে হ্যাঁ এরকমভাবে তার পুরো হয় তাহলে এই যে এই যে বিষয়টা এটা তো অবাক হয়ে যাচ্ছে তো লোমসমি বলছে এই তো দুদিনের জীবন কি হবে আর আমরা মাত্র পুঁটি মাছের মতো পুঁটি মাছ ফড়ফড় করে বেশি পুঁটি দেখবেন যত বেশি ফটফর করে তো মাত্র দুদিনের জীবন কখনকে চলে যাবে ঠিক নেই সে এখন চিন্তা করছে এইসব তো এই যে বিষয়টা চিন্তা করলে দেখা যায় যে যখন ব্রহ্মা এসে বললেন ব্রহ্মা বলছেন আমি নিজেই অমর তোমাকে কী কী করে অমর দেবো যে জিনিস আমার কাছে নেই তো আমি দিতে পারবো না বলে এটি আমার চাই তাহলে আমি তো দিতে পারলাম না পরবর্তী সময়ে আবার সেই সেইরাম বলছে বললে আমি ব্রহ্মাকে বোকা বানিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে সেই নিয়ে নেব অমর বর শেষকালে ব্রহ্মা এসে বললেন কি চাও অমরবর ছাড়া যা চাইবে আমি তো বলে দেখুন এক কাজ করুন আপনি অমরবর তো দিতে পারবেন না বলছে এক কাজ করুন বলছেন আপনার সৃষ্ট কোনো প্রাণী আমাকে মারতে পারবে না বলছি তথাস্ত দিনে মরবো না রাতেও মরবো না তথাস্থ ঘরেও মরবো না বাইরেও মরবো না তথাস্থ দিনে মরব না রাতে মরব না কোন অস্ত্রস্ত কোনো কিছু দাঁড়ান করবো না তথাস্থ যা বললো ব্রহ্মাবাটা বুড়ো হয়ে গেছে বুড়ো বোকা বানিয়ে দিলাম ব্রহ্মাকে বোকা বানিয়ে দিলাম আমি হ্যাঁ ব্রহ্মাকে আমি বোকা বানিয়ে দিলাম ভালই হলো আর ব্রহ্মা যেমন তথাস্থ করে যা চিন্তা কিন্তু ভগবানের মান হলো দুনিয়ার বাইক ভগবান সমস্ত কিছু করে ঠিক রাস্তা রেখে থান এবার হলো সেটা পরে দেখবেন এখন প্রহ্লাদ মহারাজ যেসব অপ্রাকৃত উপদেশ দিয়েছেন এটা কিঞ্চিত আলোচনা হওয়া উচিত প্রহ্লাদ মহারাজকে বাচ্চাগণ যখন জিজ্ঞেসা করছেন প্রহ্লাদ মহারাজ বিভিন্ন তত্ত্ব উপদেশ করছেন সেখানে কিছু আমি আলোচনা করব এটা হচ্ছে জল এইটা আলোচনা অবশ্যই করা দরকার নাহলে কারোর কোনো বাস্তবমঙ্গল হবে না প্রহ্লাদ এখানে বলছেন বাচ্চাগুলোকে দেখো যে কৌমার আচরের প্রাজ্ঞ ধর্মাণ ভাগবতা নিহ দুর্লভম মানুষম জন্মম তদপি অধ্রুবম আদ্যপি এসেওটা দেহটা অধ্রুব মানে নিত্য নয় স্টিল অর্থদ অর্থ অর্থাদের একটা আউটকাম আছে ভালো যদি তুমি ইউটিলাইজ করতে পারো দেখি কৌমার আচরের ধর্ম অনেকে বলে এখন কি তোর কি এখন বয়স হয়েছে মন্দিরে যাচ্ছিস বিশেষ করে এইসব জায়গা তো আরও বেশি মন্দিরে মন্দিরে যাওয়াটা যেমন লজ্জার ব্যাপার কিন্তু দক্ষিণ ভারতে বড় বড়ো সায়েন্টিস্ট তারা অফিসে যাওয়ার আগে সব দণ্ডবোধ করে যায় আমিও অবাক হয়ে যাই মানে মন্দিরে যাওয়া সাধুর সঙ্গে কথা বলা এটা যে কি যে একটা লজ্জার ব্যাপার তারা মনে করে তাদের তাদের পেস্টিস চলে গেল তা তাদের স্মার্টনেস চলে গেল আমিও শিক্ষিত হল ছেলেগুলো যখন সামনে পড়ে তাদের কাপড় খুলে ল্যাংটো করে দিই কিছু বলতে পারেন না এই বোস স্মার্টনেস কাকে বলে বল তো স্মার্টনেস কাকে বলে বল ও স্মার্টনেস কাকে বলে ওইটা ওরা তো দেখবে চলচ্চিত্রে বিভিন্ন জায়গায় যে না ওটাকে ওরা স্মার্টনেস মনে করে ফুল তুই একটা তুই মানুষ বলে নিজেকে প্রমাণ করতে পারবি না প্রমাণ কর তুই মানুষ আমি প্রমাণ করে দিই তো আমার মানুষ স্বাস্থ্যের বিচার বলে স্মার্টনেস কাকে বলে আর স্মার্টনেস হল অ্যাকচুয়ালি যখন ভগবান অ্যাকচুয়ালি স্মার্টনেস কথাটা মানে লোকে যা বোঝে সেটা কিন্তু বাস্তব অর্থ না লোকে মনে করে ভেতরে আমার দুর্বলতা থাকুক বাইরে একটু বানিয়ে জানিয়ে একটা ওভার স্মার্ট দেখায় ওটা স্মার্টনেস নয় বাস্তবিক পক্ষে ভগবানের প্রতি যাদের ভক্তি আছে পরিপূর্ণ পরিপূর্ণরূপে তাদের হৃদয়ের স্টেটনেস আছে আর তার অন্তরে বাহিরে তারা জগতের কাউকে ভয় পায় না তখনই তাদের ন্যাচারাল যে ক্যারেক্টার ওটা ফুটে ওঠে ওটাকে বলে স্মার্টনেস বোঝা গেল ন্যাচারাল যে তাদের ক্যারেক্টারটা স্বভাবটা ফুটে ওঠে সেটাকে বলে স্মার্টনেস বলা তারা দেখবেন জগতের কোন জায়গায় ভয় পায় না সে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো দূরে কত কিছুই মনে করে না কি এটা এটা সামনে কিছু মনে করবেন। অপমান করবে না কিন্তু তারা ভয়ই পায় না যে কোনো পরিস্থিতিতে যে কোন জায়গায় তারা যেমন প্রহ্লাদ মহার প্র্যাকটিক্যাল উদাহরণ হিরণ্য কুসুমুর মতো ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস এই চৌদ্দ ভবনে কারণ নয় হিরণ্য কশিপুর মতো ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলবে কত বড় তা স্মার্টনেস সে সত্যি কথাটা বলছে কোনো ভয় পাচ্ছে না এইটি হল স্মার্টনেসের উদাহরণ প্র্যাকটিক্যাল তো যাই হোক এখানে একটা কথা হলো এ যে মনে করে যে আমরা বুড়ো হলে পরে ভজন করুক আর বুড়ো হলে কী কিছু হয় বুড়ো হলে ভজন হয় সারা জীবন যা করে এলো সেটি তো তার ফুটে উঠবে तो प्रहलाद महाराज बौमार बयस तखन थके भजन करा उचित प्रहलाद महाराज बौमार आचरित प्राग्ञर्मा भगवत भगवत धर्म आलोचना करते हैं भगवान प्रति भक्ति हे बंधुगण एकदम छोट बेला जो कौमार आह्लाद मार निचे आज जिस समस्त सुखे जन लोके व्यस्त हो सम्बन्धे प्रहलाद महाराज बोल सूखम ईंद्रियम दैत्यादेह योगे न देहीनाम सर्वत्र लभ्यती अस्मात् यथा दुखम अजत्नता প্রহ্লাদ মহারাজ প্রথমেই দৈত্য বা আলোকগণকে বন্ধুগণকে বলছে আচ্ছা একটা বিচার করো সুক্ষম ইন্দ্রিয়কম দেহ যোগে না দেখি নাম এই যে দেহ যোগ হচ্ছে দেহযোগ মানে একটা করে শরীর আছে একটা করে দেহর সঙ্গে সেটাই তো ঋষভ দিয়ে তো দেব যতক্ষণ পর্যন্ত আমি যে শুদ্ধ শতময় তথ্য যতক্ষণ পর্যন্ত আমাতে যতক্ষণ মতিনিবেশ মনোনিবেশ না হয় ততক্ষণ পর্যন্ত যোগ অর্থাৎ একটা দেহ ছাড়বে একটা দেহ গণ করবে এর কোনো বিরাম হবে না এটা চলতে থাকবে সর্বক্ষণ মতের নয মহি বাসু দেবে নম চেহযোগ ঋষভজি মহারাজ বলেছেন ভগবানের অংশে জন্ম মতির ন যাবতময়ী বাসুদেবে আমি যে শুদ্ধ শতময় বস বাসুদেব তত্ত্ব সর্বভূতে আছি সেই শুদ্ধ তত্ত্বতে হে পুত্রবান যতক্ষণ তোমাদের মনোনিবেশ না হবে ততক্ষণ তোমাদের একটা দেহ ছেড়ে একটা দেহ গণ করার কোনো বিরাম নাই এই ছাড়তে পারবে না যেটা যে বলেছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে একটা করে জন্ম ছাড়বে দেহ ছাড়বে একটা জন্ম এর কোনো বিরাম নাই সেখানে বলছেন দেখো সুখম ঐন্দ্রক্ষম দ্বৈতা দেহ যোগেন দেহিনাম সর্বত্র এ নিজের কর্মফলের পরে ফলে যে জন্ম লাভ করবে সেখানে যদি তোমার সুখ থাকে সুব লাভ করবে যেখানে তোমার দুঃখ থাকে দুঃখ লাভ করবে তাই এর জন্য স্পেশালি কোনো চেষ্টা করতে হয় না স্বাভাবিক চেষ্টা করে যাও ভগবানকে স্বমুখে রেখে কর্ম ভগবানে অর্পণ করো অনেক কথা আমি বলতে পাচ্ছি না এর অনেক টেকনিক আছে কিন্তু সুখের জন্য বিশেষ চেষ্টা করো না সময়টা নষ্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে তোমার যদি থাকে এর উদাহরণ দেয়া যায় আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে 30 বছর প্রায় হবে তো একজন মোদি আমার গুজরাটি বন্ধু ছিলেন তার বাবা বলছে আমার নাম ধরে বলছে দেখুন বাবু এই দেখুন এই খবরের কাগজে একটা খবর বেরিয়েছে আমি কি খবর বলছে ইংল্যান্ডে একটা অত্যন্ত ধনী ব্যক্তি ইংল্যান্ডের মধ্যে নাম করা ধনী সে মরে গেছে তার যত প্রপার্টি সেগুলো লিখে গেছে একটা কুকুরের নাম এটা কুকুর তার কেউ নেই সে এত ফার্স্ট মানুষ ছিল তার কুকুরটাকে সেই কুকুরটা সব ঘরে এসে থাকতো না কুকুরটাই সব দরজা খোলা থাকে দুধ নেবে নেবে যা করে কুকুরটাই করে এখন কুকুরটার নামে লিখে গেছে শুনে আমার হাসি পেলো আমি বললাম মোদিজি যে কুত্তাকা নাম পে এতনা বড় জায়দাদক কো লিখে গে হ্যাঁ না জানে ও কিতনা বড়া কুত্তা হ্যাঁ যে কুকুরের নামে এত বড় সম্পত্তি লিখলো না জানি সে কত বড় কুত্ত ওর থেকে অনেক বড় কুত্তা আছে আর কোনো অ্যাপ্লিকেশন পেল না কত জায়গা দেওয়ার আছে কুত্তার নামে লিখে আর কুত্তা ধনী হয়ে গেল তা আমার এখানে প্রহ্লা মহাজে কত মিথ্যে নয় কুত্তা কোটি কোটি পাউন্ডের মালিক হয়ে গেল আরে বাবু এরকম দেখা আচ্ছা বেহালায় ইউনিয়ন ড্রাগস এর মালিক খোকা বাবু ইংল্যান্ড ফিন্দা বিভিন্ন জায়গায় যায় আলিপুরের বাড়ি তার বাড়িতে ছ বিভিন্ন কুকুর আছে বিভিন্ন দেশে এত পয়সা এক একটা কুর্তা যে দেশে সে যে টেম্পারেচারে থাকে সেই টেম্পারেচারে থাকে সেই ঘর সেরকমভাবে মেনটেন করা আছে এক একটা কুর্তার জন্য ট্রেনার আছে সে ট্রেনিং দেবে খাওয়া তারকে কে কী খেতে ভালোবাসে সমস্ত ব্যবস্থা করা তো আমি চিন্তা করে দেখলাম দেখো কুকুরগুলো কত ভাগ্য সে এসি ঘরেতে রয়েছে আর মানুষগুলো রিক্সা চালিয়ে রাস্তায় ছাতু খেয়ে মরছে তাহলে বাস্তব কথাই দেখুন এটা সত্যি কথা বিচার করে দেখুন এত বানানো কথা নয় যদি সুখ কাউর কপালে থাকে এমন তো হয়েছে কোনো পুত্র নেই দত্তক পুত্র নেই সে কটিপতি হয়ে গেছে এইভাবে দেখা যায় যে যার কপালে আছে সে হবে কুকুরটা ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে ডগ হতে ব্যাস পেয়ে গেল কয়েক লক্ষ টাকা তো তোমার থেকে বেশি রোজগার করলো কুকুরটা হ্যাঁ এই যে স্কটল্যান্ডের স্কটল্যান্ড ইয়ার্ড যা ইংল্যান্ডে সেখানে এক একটা কুকুর এমন সব বুদ্ধিমান সেই কুকুরগুলোর মাইনা আমাদের দেশে ভালো ভালো র্যাঙ্কের লোক রোজগার করতে পারবে না বারো বারো কাজ করে ওই মায়না পায় না এত টাকা স্যালারি পায় কুকুরগুলো ছেড়ে দিলে হয়ে গে করে চলে আসব তাহলে কুকুরের মায়না বেশি মানুষের মায়না কম তাহলে মানুষের মর্যাদা কোথায় মানুষের মূল্যটা কোথায় মানুষের মূল্যটা বিচার শক্তিতে মানুষ যদি সেই ভাবনায় উন্নীত না হতে পারে তাহলে তার কী দাম আছে সেই জন্য বলছেন সুখম কম আমি বলেছিলাম এই যে টালিগঞ্জের একটা নাপিত সে এক কোটি টাকার প্রাইস পেয়ে গেছে এই চুল চুলে উঠল আর চুলকাটা কাটাতে চুল খায় চুল কাটবে বাড়িতে যাবে না ঘিংনি গালাগাল দেবে যদিও কিছু চুল না কাটায় তখনকার তিনি অনেকদিন আগেকার কথা তো এইভাবে খায় সে এখন হঠাৎ কে টিকিট বিক্রি হয় নি তাকে বলো নে না নিয়েছি হয়ে গেছে সে কটিপতি এখন কার কপালে কী আছে সে বলতে পারে কাজে এই জড়জগতের যে লাভ লোকসানের যে হিসাবগুলো এগুলো বাস্তব বুদ্ধিমান ব্যক্তি কখনই করবে না করবে কখনই করতে পারে তাই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন দেখো বন্ধুগণ সুখম ইন্দ্রিয়ক্ষম দৈত্যা দেহ যোগেন ও দেহিনাম সর্বত্র লভ্যতে ইয়স্মাত যথা দুঃখম অযত্নতা দুঃখের জন্য যেন কেউ যত্ন করে না করে কি দুঃখের জন্য যত্ন করে না আর সুখের যে কথাটা সেটা একটা অ্যাপারেন্ট কথা সুখের কোনো সংজ্ঞা আছে কি কাকে সুখ বলে কে ডেফিনেশান দেবে সুখের কি সংজ্ঞা আছে সুখ ব্যাপারটা এমন একটা জিনিস যেটা ম্যান টু ম্যান ভ্যারি করে যেটা রাস্তার যে শুকোটটা আছে বিষ্ঠা পেলে ভালো ভালো ওটা তার সুখ হলো কিন্তু একটা মানুষের পক্ষে সেটা সুখ কর না অর্থাৎ সুখ বলে যে যেটার পেছনে সংসারিক লোক দৌড়াচ্ছে সেটা সম্পূর্ণ আলে আ একটা মরিচিকা সুখ বলে যার পেছনে সংসারিক লোক দৌড়াচ্ছে এত কষ্ট করে সম্পূর্ণ মরিচিকা সুখ বলে কিচ্ছু নেই বাস্তবিক সুখস্বরূপ হলো ভগবান সুখে সোর্সটা কোথায় এই সুখ কথাটা এলো করতে গে সুখ কাকে বলে এই যে ব্লিজ কোথা থেকে সেটা লোকে জানে না সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন দুঃখের জন্য কেউ দেখো যত্ন করে কেউ দুঃখ পায় সেজন্য তৎপ্রয়াস ন কর্তব্য ইয়ত আয়ুর ব্যয়হ পারম ন তথাবৃন্দতে ক্ষেয়েম মুকুন্দচরণাম রকম ধরনের রক্ত তুলে মুখে বিষা প্রচেষ্টা করা উচিত নয় ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী মহারাজ কত চেষ্টা করেছিলেন কত চেষ্টা করেছিলেন বিভিন্ন ব্যবসা করেছেন মেডিসিনের ব্যবসায় ব্যাঙ্ক ক্রাফ্ট হয়ে গেছে ব্যাংকের টাকাও দিতে পারেনি সমস্ত ওষুধের ফ্যাক্টরি খুলেছেন কত কি লাবাদি কদি সব গেল তো চেষ্টা তো লোকে করবে কিন্তু বাকি কপালে না থাকলে হবে না বলছেন দেখো আমাদের এই যৌ আমাদের যে ছোটোবেলা থেকে বয়স হচ্ছি মায়ের কোলে আদর খাই বড়ো হলে খেলা করি খেলা করতে করতে বড় হয় পাঠ পড়ি অহরহ তারপরে আবার যুবক বয়স আসে তখন আবার আকর্ষণ আসে অন্যরকম বিবাহ আদি করলো তারপরে আবার সংসার সংসারপত্তন করলো করে তারপরে আবার সেই নানান ঝঞ্ঝাট কিনে নিয়ে এলো দুঃখ আসবে না বলছে বাজার দুঃখ কিনে নিয়ে এলো বৃন্দাবন দাস ঠাকুর সুন্দরভাবে বলেছে হ্যাঁ সেখানে বুঝছেন যে কিনে নিয়ে এলো এই যে দুঃখটা সেটা কিনে নিয়ে এলো বাজার থেকে আর তুলসীদাসজি তো এমন কথা বলে যেটা বলা যায় না এখানে হ্যাঁ বলা দরকার নেই সেখানে বলছেন যে দেখো মুগ্ধস্য বাল্যে কৈশরে ক্রীড় ক্রীড়ত জাতিবিংশতি বিশ বছর বয়স তো এইসব করতে করতেই চলে তারপর আস্তে সংসারে বয়স অনেক কিছু হলো চাকরি বাকি কাজকর্ম করলো হয় তাদের জীবনের সব সময় চলে যায় করলে পরে একটা যদি ক্যালকুলেশন করে তাহলে হিসাব করা যায় একটা মানুষ যদি ষাট বছর বাঁচে যদি সাপোজ ষাট বছর যদি বাঁচে ষাট বছরের মধ্যে কতক্ষণ সময় সে ঘুমিয়েছে কতক্ষণ সময় সে আজেবাজে কাজে কাটিয়েছে এগুলো হিসাব করলে দেখা যাবে যে জীবনের আর্ধেক সময়ের উপরে তো ঘুমিয়ে কাটিবে ঘুমিয়ে চলে যায় এই কাম কখনোই পূর্ণ হওয়ার নয় যার পেছনে লোকে দৌড়াচ্ছে কাম পূর্ণ করব। আমার মনস্কামনা পূর্ণ করব সেই কাম কখনোই পূরণ হওয়ার নয় আর যখন বিবাহ করে সংসারে যদি ছোটোখাটো একটা বাচ্চা এলো তা তো আরও ভালো তখন আনন্দ বাড়লো তখন অফিসে এত কষ্ট করে বাঁদর ঝলা বিশেষ করে কলকাতা আদি ডালাউসে এসব জায়গায় গেলে কেঁদে ফেলবেন ঝুলে ঝুলেই আসছে অফিসে বাঁদরের মতো অফিসে গিয়ে অফিস ফফিস করে সেসব লড়াই ঝগড়া করে আবার সেই বাড়ি এলো বাড়ি এসেই যে অফিসের এত ধাক্কা রাস্তার এত কষ্ট সব ভুলে গেল। কেন প্রিয়া চায়ের পেয়ালাটা নিয়ে বসে রয়েছে ও এসে গেছো বা ধুয়ে না পেয়ালাটা দিলো চায় চুমুক দিল তারপরে তোর বাচ্চাটা আছে বাপ পাপ পাপ তাক করতে করতে সামনে এলো তার কষ্ট সব চলে গেলো আর কিসের কষ্ট কষ্ট নাকি কতগুলো মূর্খ লোক আমাকে বলেছে মহারাজ যখন দেখি বাচ্চাটা সামনে এলো বাপাপ তখন সব কষ্ট চলে গেলাম বাহ খুব ভালো খুব ভালো করে সংসার কর আমি আদর করে বললাম খুব ভালো তোমার লক্ষণ খুব ভালো তুমি করো সব। তো এখানে প্রহ্লাদ মহারাজ এই কথাগুলো আমি যেগুলো বলছি एग्लो सब ही प्रहलाद महाराज कथा प्रहलाद महाराज बोल कथम प्रिय अनुपम पिताय संजयम रहस्यम रुचिरांग समांग प्रहलाद महाराज बोल कथम प्रिया अनुपम पिताय संज्ञम रहस्यम रुचिरांग गोपने दो चार गुप्त कथा हलो कत मजा हलो आनंद विस्तार होलो प्रहलाद महाराज बोल और सुहित शिशुनाम कलाक्षरा नाम अनुरचित जो एक बच्चा थके कथाबार्ता सुनो तो आनंद हलो कथन प्रिय अनुकम पित संज्ञम रहस्यम रुचिरा चमंत्र श्रुहित सुतत्स्नेह हसी हो शिशू नाम कलाक्षराम अनुरक्त चित्त प्रहलाद महाराज बोलें ऐसा সংসারে যদি এত পরিশ্রম করে এসছে তো গোপনীয় যুগে হ্যাঁ কি গো করলো ব্যাস কষ্ট সব চলে গেল বাবা মা এলে বিপদ তারা শিগগিরি থাকলে সংসারে অশান্তি বুড়ো হাওড়া হয়েছে বসে বসে খায় খালি এই গালাগাল বাবা সব করলো তোকে তুই মানুষ করলো সব কিছু করলো আর বাবা কি খেতে দেবেন গালাগাল কী করবে এইরকমভাবে দুঃখের ইতিহাস এগুলো হাসির কথা নয় প্রহ্লাদ মহারাজ প্রমাণ করছেন দেখো বন্ধুগণ তুমি চিন্তা করে দেখো এত কষ্ট লোকে করছে কিন্তু হরিভজনের মতো এত সোজা জিনিস আছে কি প্রহ্লাদ মহারাজ প্রমাণ দিচ্ছে প্রহ্লাদ মারাজ দেখো এত কষ্ট লোকে করে কিন্তু হরিভজন এত সোজা হরিভজন সোজা কেন সোজা বুঝতে পারছো না নয় হি অচ্যুতম প্রণয়ত বাহায়াস সুরাত মজা আত্মত্ব সর্বভূতান সিদ্ধের ত্ব ইহ সর্বতম হরি তো সর্বত্র রয়েছে তোমার ভেতরে রয়েছে কোথায় হাতরাতে যাচ্ছে সবচেয়ে সুবিধা কেন হরি তো আমার ভেতরে রয়েছে ব্যাস হয়ে গেল কনসেন্ট্রেশন করো এত সোজা কর্মটা হরিকে সন্তুষ্ট করার মতো সোজা কাজ নাই কিন্তু ওটা করতে পারবে না সব বাহাদুরি দেখাতে পারবে হরিকে সন্তুষ্ট কেউ করতে পারে না চাইছে না কেন মায়া ভগবানের নহি অচ্চুতম প্রণয়ত অচ্যুত কে ভগবানকে সন্ত প্রণয়ত বাহবায় আসো সুরাত্ম বেশি প্রচেষ্টা করতে হয় না হে অসুরাত্ম জগণ হে বন্ধুগণ কারণ আত্মত্যা আত্মা যেমন ঈশা আবাস্য মৃদম সর্বম যৎকিঞ্চিত জগতম জগৎ বলো উপনিষদে আবার সেটা আলাদা আমি তো সেটা বলছি না আমার বলার বক্তব্য আলাদা আত্মা বাষ্য মৃদম সর্বম যত কিঞ্চিত জগতম এটা ভাগবতের কথা ওটা উপনিষদের কথা ঠিক সিমিলার শ্লোক রয়েছে ভাগবতের আত্মা অবাস্যামিদাম সরবাম যত কিঞ্চিত জগতাম সমস্ত জগতে আত্মায় ভর্তি তুমি দেখতে পাচ্ছ না এই যে যত আছে স্পেস সব জায়গায় আত্মা ভর্তি আছে যখনই তার কর্মর ফল অনুযায়ী তাই জন্ম নিতে হবে সেই আত্মা কি করবেন সেই বৃষ্টির সঙ্গে ফসলের ভেতর ঢুকে যাবে ফসলের ভেতর থেকে এবার যে পুরুষ খাবে তার তার আবার তৈরি হবে শক্তি বীর্য এইভাবে গীতাতে এমন সুন্দর সাইন্টিফিক মানে আপনার অস্বীকার করার কিছু উপায় পাগল হয়ে যাবে কী বিজ্ঞানভিত্তিক বিচার পাগল হয়ে যাবে লোকগুলো কী জ্ঞান লাভ করার জন্য বাজারে দৌড়াচ্ছে পরিষ্কার প্রমাণ দেওয়া এইভাবে সে শুক্ররূপে আধান লাভ করে গর্ভে তারপর সে সন্তান হয় তাহলে কীভাবে আত্মা চারিদিকে রয়েছে কিন্তু দেখতে অব্যক্ত গতি তাহলে দেখো ভগবান সর্বত্র রয়েছে ভগবান প্রহ্লাদ মহারাজ সর্বত্র রয়েছে এটা ভগবান কোথায় নেই বলছে যদি অনু পরমাণু হয় এই যে যত ধূলিকণা আছে রাস্তায় পড়ে সেই ধুলিকণার ভেতরও ভগবান আছে কে বিশ্বাসই করবেন এমন কোন বস্তু নাই যেখানে ভগবান নাই কিন্তু সবার কাছে প্রকাশিত হবেন না এইভাবে প্রহ্লাদ মহারাজ সুন্দর করে স্তপ করে তাদেরকে বোঝাচ্ছেন তারপরেতে বললেন যে পিতা যখন এরম ভজন করতে গেছিল জঙ্গলে তখন আমার মাতাকে ধরে নিয়ে গেছিলো এইসব ঘটনাগুলো আমি কালকে বলেছিলাম এখানে পশুর যখন এরকমভাবে উৎপাত সৃষ্টি করলো বিরাট কিছুতেই দেখা গেল কিছুতেই দেখা গেল হিরণ্যকশিবু কোনো মেনে নিতে পারছেন না প্রহ্লাদ মহারাজের অবস্থাটাকে প্রথমে তো মার মার ধর ধর করে পরে এই সব ঘটনা ঘটল সব কথা বললাম যে সমস্ত গুরু ছিলেন যারা ষণ্ডমর্গ বললেন রাজন আপনি একজন ত্রিভুবনের রাজা একটা বাচ্চা ছোটো বাচ্চা একটা বলতেই পারে কত রকম কথা তাতে আপনি এত মূল্য দিচ্ছেন কেন তাদের কথাতে একটু শান্ত হয়ে যা আবার পাঠাল কিন্তু কিছুতেই প্রহ্লাদের হরিভক্তিকে ছাড়াতে পারল না যখন ছাড়াতে পারলো না তখন শেষ সময়ের জন্য বলছেন যে এই যে তুই কার বলেতে আমার সামনে বসে এরকম ধরনের বড় বড় কথা বলতে পারছিস আমার সামনে তো কেউ দাঁড়াতে পারে না ভয়তে। ত্রিভুবন কম্পিত হয় আমার সামনে দাঁড়ালে এর কাঁপতে থাকে কার সাহসে পড়ে তুই এরকম ধরনের এরকম দানি একটা বাচ্চা তুই এরকম কথা বলছিস হাতঝোর করে বলছেন যার শক্তিতে জগৎ সব শক্তি পাচ্ছে যার শক্তিতে আপনি শক্তি পাচ্ছেন তার শক্তিতে আমি কথা বড় বড় কথা কেটে উড়িয়ে দেবো গলা কেটে উড়িয়ে দেবো শরীর থেকে দেখবি কে রক্ষা করে তোকে দেখি বড় বড় কথা যার শক্তিতে জগৎ শক্তি পাচ্ছে যার শক্তিতে আপনি শক্তি পাচ্ছেন সেই শক্তিতে আমি কথা বলছি এত বড় কথা কং হারা আমি তোর গলা আমি কেটে উড়িয়ে দেবো দেখি বলে একবারে উঠেছেন বল মানে বলছেন ভগবান কোথায় বলতে হবে তোকে ভগবান তো সর্বত্র আছে সর্বত্র আছে ভগবান সর্বত্র আছে ভগবান সর্বত্র আছে এই খাম্মাতে আছে এই খাম্মাতেও আছে শান্ত হয় কেন স্মার্ট দেখুন ঘন ঘ যাচ্ছে না এটাকে স্মার্টনেস বলে অ্যাকচুয়াল ডেফিনেশান এই খাম্মাতেও আছে সম্বাতে যদি যাচ্ছে সঙ্গে সঙ্গে কি করলেন এক মুষ্ঠাঘাত করলেন দুণ্য কসবুর মুষ্ঠাঘাত যেন মনে হলো আগের ভূমিকম্প হচ্ছে চারিদিক সঙ্গে সঙ্গে সেই ফেটে গেল সেখানে আর ফেটে গিয়ে কি হলো সেখান থেকে হা হা করতে করতে নৃসিংহদেবেরাম বের হলেন জটা জুতো একবারে চারিদিকে যেন মনে হচ্ছে আর মত জয় ভগবান নৃসিংহদেব আশ্চর্য ভাবা एखर कस्मात् नृश्यत स्तम्भे स्तम्भेखा जा क्या जख्मी बोल स्तम्भे देखें अस्मात् स्तम्भे न दृश्य स्तम्भे क्या देखा जातम्भे तो आखम जख मार्लो तक कि हलो सत्यम विधातुम निज्भाषितम व्या भूते सुखिलेश अदृश्यतात्मात रूपमुदवहन स्तंभे सभा येगमान सत्यम विधातुम निजभित भाषित निजे भित्त निजे जे सेवक निजे जे भक्त ये बोलेजन स्तम्भे आज भगवान तो सत्य आज सर সেখানে বুঝছেন সত্যম বিধাতম নিজ ভিত্ত ভাষিত নিজের আগে সত্য প্রমাণ করার জন্য নৃসিংহদেব কি বললেন সেইখান থেকে সমস্ত ভূতে তিনি আছেন এটা প্রমাণ করার জন্য বেরিয়ে পড়লেন কিন্তু একটা অদ্ভুত রূপ ই আবার কী আর্ধেক পশুর মতো নৃসিংহ আর্ধেক মানুষের মতো হিরণ্য ঘসিবু ওটা দেখে পাগল ইয়ে কোথাকার কী দেখে তো পাগল লাগে আর্ধেক নিশিং আর্ধেক দেখা যাচ্ছে সিংহের রুপ আর্ধেক মানুষ এ তো কোনোদিন দেখিনি নায় মৃগ নাপিনর বিচিত্র মহ কিম এতক নিমেগেন্দ্রূপম হিরান বলছেন এ কি নায়াম মৃগ এ তো নয় আবার মানুষও নয় বিচিত্র মহ এ আশ্চর্য রূপ দেখছি কিম এত নিমেঘেন্দ্রূপম এটা মৃগো আর মানুষ দুটোর মাঝখানে একটা কীরকম অদ্ভুত এইরকম বিচার করতে আরম্ভ করল এটা তো কোনোদিন হয় না এটা কীরকম ধরনের প্রাণী একটা বেরোচ্ছে এইখান থেকে এখান যে বিচার করতে আরম্ভ করলো মীমাংস মানস সমর্থিত অগ্রতের নৃসিংহরূপ স্তদলম ভয়ানকম নৃসিংহরূপ প্রকট করলেন ভগবান এই যখন এই মনের মধ্যে খালি একটা বিচার করছেন এটা কি হলো এটা কে এরা মীমাংস তো মীমাংসে এটা সলিউশন বার করার চেষ্টা করছেন হলো না তখন দেখে সন্মুখে দেখছেন ধোঁয়ার মধ্যে থেকে সে বেরিয়ে নৃসিংহদেব সামনে আসছে নৃসিংহদেবকে যখন দেখলো বলে আর্ধেক মানুষ আর্ধেক সিংহ এবার কেমন হলো বলে কেরাম ভাই বেরোলেন বলে কেরাম রূপটা সেখানে বলছেন প্রতত্ত চামি করচণ্ড লৌচলম প্রতত্ত চামি करचंड लोचन स्फुर शाकेमान करजुम भ्रुकुटी मुखोलवण स्तबोधकर्ण गिरीकंदरादूत व्यक्त ब्यक, ब्यक्ताश्य, नाशम हनुभेदीषण वर्णना সূর্য উঠেছে এরকম চোখটা জ্বলছে এরকম প্রতত্ত চামি করচণ্ড লৌচনম প্রচণ্ড তাপ চোখের এরকম জ্বলছে আর কেশরগুলো এরম উড়ছে হাওয়াতে এরকমভাবে স্পুরত সটা কেশর জিম্বৃতা আননম আ করে এরকম করেছে মুখা হাঁ করছেন করাল দঙ্গা দাঁতগুলো মনে করাতের মতো করাল দংষ্টম করবাল চঞ্চল ক্ষুরান্ত জীব ক্ষুর যেমন খুর কাটে তার থেকেও মনে হচ্ছে সার্ফ জিহা জিহাটা লকলক করছে কান সোজা ভয়ে মনে হচ্ছে কান দুটো আর গলা এইসব দেখে বিরাট পাহাড়ের জন্য একটা কি একটা অংশ গিরিকন্দর আদ মু হা করেছে মনে গিরির গহ্বর এইভাবে যখন হলো হিরান্যগজি বললো তো এবার লড়াই লেগে যাবে হিরান্যগজী অস্ত করলো কে যে এসে তো কিছুই না আমার কাছে কি এটা আর্ধেক সিংহ আর্ধেক মানুষ আমি লড়াই আরম্ভ লড়াই আরম্ভ করলে এমন যে কল্পনা করাই হয় বিভৎস লড়াই লড়াই হতে হতে ভগবান কি করছেন যেমন ইঁদুর বেড়াল যেমন ধরে টুক করে ধরে আবার একটু ছেড়ে দেয় আবার দৌড়া আবার দিয়ে ধরে বেড়ালগুলো দেখুন মজা করে ঠিক এরকম হচ্ছে আবার ছেড়ে দেয় যা আবার জন্য আসে লড়াই করতে আবার ধরে আবার এই এইরকমভাবে লড়াই চলল করতে করতে শেষে যখন আর বেশি লড়াই করা ভালো না সময় নষ্ট হবে বেকা তখন কি করলেন তখন সোজায় রা ধরে এরকম বসালেন উড়ুতে উড়তের এর নিয়ে বসলেন বলে কোথায় বসলেন বলছেন ঠিক ঘরেও না বাড়ে বারান্দায় বসেছেন চৌকাটে ঘরেও না বাইরেও নয় আর সন্ধ্যা কালে যখন দিনও নয় আর রাতও না এরম অবস্থা এবার পেটটাকে এরকম কী করলেন এইরকমভাবে ফেরে ফিনকি দিয়ে রক্ত আর ফিনকি রক্ত নৃসিংহদেবের চারিদিকে এরকম শোভিত হল এরকম ছিটে গেছে এক ফাড়াতে সম্পূর্ণ একেবারে হয়ে গেল হিরণ্যকোশিবকে এইভাবে তিনি উদ্ধার করলেন করে তার ভেতর নাড়ি ভুড়ি এরকম নিয়ে অন্তম আদায় বিভৎস ভয়ে তো সব কাছেই আসে না দেখুন ব্রহ্মাজি যত বড় দিয়েছে সেটাকে সব সত্য করলেন না দিনে মরল না রাতে মরল না ভগবান ব্রহ্মার কোনো প্রাণী নয় ব্রহ্মার দ্বারা শিষ্য নয় ভগবান তো ভগবানই কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা মানল নোখ দিয়ে মারল দিনেও রাতেও নম ঘরেও না বাইরেও নয় সব স্যাটিসফাই কন্ডিশানগুলো ম্যাথমেটিক্সে যেমন করে এখান থেকে এটা যাওয়া পয়েন্টটা সব স্যাটিসফাই করে ঠিকা হবে সব স্যাটিসফাই করে দিল দে উদ্ধার করে দিল এইরম একটা কাণ্ড ঘটাতে বাদবাকি বাকি যত লোকজন আছে তখন বললে আমাদের মালিককে মেরে ফেলেছে মর এক একটাকে এইরকম ভাবে নৃসিংহদেবের কাছে তরওয়াল খুলে মারতে যাচ্ছে নৃসিংহদেব নৃসিংহদেব যেমন ধরে এরম ধরছি এরম এরম ধরছি এরম ফেলে ইঁদুর আসছে গুলো ধরছিলাম পেয়ে সব শেষ তখন ভগবান এবার কি করলেন সমস্ত এই ক্রোধ তার রয়েছে এই অবস্থায় গিয়ে কি করলেন এবার বসলেন এক জায়গায় নৃসিংহদে এক জায়গায় বসলেন সমস্ত যখন হিরণ্যকশিবু চলে গেল সব দৈত্য দানবদের তিনি সমস্ত এ করলেন করে এবার সে কি করলেন সেখানে গিয়ে বসলেন এবার তার কাছে কোনো দেবতারা যেতে পারছে না ভয় পেয়ে যাচ্ছে আমরা তো দেখি নিই এইরকম কী রূপরে বাবা ব্রহ্মা বলছে আমি তো যেতে পারছি না আমি কি করব কেউই যেতে চায় না তখন লাস্টে প্রহ্লাদ মার আমি অনেক কথা বলছি না অনেক কথা বললে সময় পাবো না অনেক বিস্তর আমাকে ক্যালকুলেট এমনভাবে আলোচনা শুরু করতে হবে যাতে গিরিরাজ গোবর্ধনের পূজার দিন ঠিক ওই প্রসঙ্গটা আসবে নালে সময় মেকআপ দিতে পারবে না সেখানে তিন চার ঘন্টা আলোচনা করতে হবে কাজেই অন্য আবার কোন সময় ভগবানের ইচ্ছা হলে সব বিস্তৃত কোন আলোচনা হতে পারবে তো সেখানে যখন ব্রহ্মা যেতে পাচ্ছেন না ভয় পাচ্ছেন এইভাবে প্রহ্লাদ মহারাজকে বললেন বাবা তোমার জন্য প্রভু নৃসিংহরূপ ধারণ করেছেন তুমি গেলে ভালো হয় তুমি যাও তুমি গেলে ভালো এইভাবে যখন তাকে বললেন প্রহ্লাদ মহারাজ স্মার্ট এইটি প্রমাণ হয়ে গেল ব্রহ্মাও স্মার্ট হতে পারিনি প্রহ্লাদ মহারাজ স্মার্ট আর দত্তর করে চলে গেল গিয়ে নৃসিংহদেবের কাছে আমরা দাঁড়িয়েছি নৃসিংহদে এরম তুপা খাচ্ছে আর হাত দুটোকে কি করলো এরমভাবে ওর মাথার ওপর রাখলো এই তো সামনে নৃসিংহদেব সামনে গেছে কেউ যেতে পারছে না বাচ্চা চলে গেছে বাচ্চা গিয়ে বাচ্চার মাথায় হাত রাখলো বাচ্চার মুখে আদর করলো কোলেও নিয়েছে ফটো আমরা পাই এইভাবে প্রহ্লাদ মহারাজকে আদর করলেন ভক্তকে ভগবান যে কত ভালোবাসেন তার যদি একটু আপনারা খবর পান তাহলে সমাজের কারোর সঙ্গে আপনাদের সম্বন্ধ রুচি হবে না রুচি হবে না যেসব আকর্ষণীয় বস্তুগুলোতে সব লোক দৌড়াচ্ছে রুচি হয় না আমাদের কথা বলেছেন সেটা জগতে ইভলিউশন আনবে রূপগোস্বামীতে যে কথা বলেছেন কত শুনলেই ব্রহ্মচে সোনা সে লজ্জা পেয়ে মানে কি কিরম কথা যত বদী মম মনো কৃষ্ণ পদা রবিন্দে নব নবরসধ্যাম রন্তুমা তদবদী বত নারী সঙ্গমে স্মর্যমানে নিষ্ঠিবনঞ্চ সু সুষ্ঠু নিষ্ঠীবনঞ্চ মুখ বিকার ভবতী যেদিন তোমার কৃষ্ণ চরণে সৌন্দর্য তুমি দেখতে পাবে জগতের কোনো নারীর সৌন্দর্য তোমার রুচি হবে না এগুলো না সমান জগৎ এখানে কে পুরুষ আর কে নারী তাই নিশ্চয় হয় না লোকে তো বেকার দৌড়ায় কিন্তু বোঝে না এরা এর প্রতি আকর্ষণ এর কিছুই নেই এর মধ্যে वास्तविक जो तत्व अनुभव है तेलो पीड़ा दी पर मूलम तमर्भक देव कृपया उपनी अदधात्म्बुजम कलास्त धीय कृता भयम कल जो भय पाए भगवान की करल নিজের পাশে বাচ্চাটা একেবারে সষ্টাঙ্গ দণ্ডপাত করছে তার দয়াতে একেবারে ভরে উঠলো একটা বাচ্চা প্রহ্লাদ বাচ্চা সে দেখছে যে আমার নৃসিংহদের দিচ্ছে সামনে এক দণ্ডবাদ হয়ে পড়েছে কাতর ভাবে দণ্ডবাদ করছে তাকে ভাই তুলে নিলেন তুলে নিয়ে বসিয়ে মাথায় হাত দিলেন ভাবে ভগবান তাকে আদর করলেন কত স্নেহ দেখালেন জীব করলেন চাটছেন দেখবেন একটা লক্ষ্য করে যত পশু আছে পাখি আছে তাদের প্রত্যেকেরই একটা নিজ নিজ স্নেহ আছে নেই যদি স্নেহের এই বন্ধন না থাকতো সংসার করত অ্যাট্রাকশান স্নেহ এগুলো থাকবে আমি আগে উদাহরণ দিয়েছিলাম যে এক একটা প্রাণীর তার বাচ্চার প্রতি স্নেহ এটা খেয়াল করলে আপনার অবাক হয়ে যাবে এমনকি গন্ডারের কথা বলেছিলাম তার বাচ্চাটা জন্মাবার সঙ্গে সঙ্গে বাচ্চাটা জঙ্গলে পালিয়ে যায় শিগগিরই কেন মা যেন ছুতে না পারে এটা ভগবানের সৃষ্টি পালিয়ে চলে গেল সাত দশ দিন পরে শরীরটা শক্ত হয়ে গেল তারপর ফের কেন মা তো চাটবে আর গন্ডারের জীব হলো হচ্ছে সঙ্গে সঙ্গে বাচ্চা মরে যায় ও তো চাটবেই ও তো স্নেহ বাচ্চা যখন জন্মায় গন্ডারের অত্যন্ত পাতলা চামড়া থাকে। মা যেই একবার চাটবে বাচ্চা ফালা হয়ে কেটে বাচ্চা মরে যায় সেই জন্য ভগবানের সৃষ্টি জন্মাবার সঙ্গে তীরের বেগে দৌড়াবে জঙ্গলে থাকবে না একটা মুহূর্ত ফিরেও দেখবে না কে মা আবার পরে সাত দশ দিন পনেরো দিন পর ঠিক চামড়া সত্যি আবার মাকে চিনে ঠিক আসবে তার কাছে আর মাটাও চিনতে পারে এটা আমার বাবা এইটা আমার মা কি আশ্চর্য ভগবানের তা অবাক কি করে এটা হয় তাহলে এখানে নৃসিংহদেব ভগবান সাক্ষাৎ তিনি আদর করেছেন এই আর বড় কথা কি ভগবান সাক্ষাৎ সবার তার প্রীতি প্রহ্লাদ মহারাজ এবার নৃসিংহ ভগবানের কাছে যে সব স্তপ করেছেন সেগুলো কিছু আমি আলোচনা করব অল্প বেশিরভাগই পড়ে যাব আলোচনা বেশি করতে পারবো না সময় অল্প सेल प्राद महाराज बोल, बोल <coughs> खाली जाम सुने, सुने गल मंगल से प्रहलाद वाज ब्रह्मादय सोरगणाम यथ से दया सत्तिकानगत यो वच सां प्रवाह नाराधी तो रधुना पी पिप्रु की सौ मे हरिगुर মনে ধনাজনূপত শ্রুত প্রভাবলপৌর বুদ্ধিযোগধনা হিভর भगवान ভক্ত ভগবান গজযুথো পায় বিপ্রাদ্ি শরগুণয়ুতর পদার বিমুখা সপচমবরিষ্ঠাম মনেে তদর্মোচনে প্রাণম পুনা স কুলম নুীিম নৈবতো প্রভুরজলাভপূর্ণ মানবিদুষো করুীত যদ যদ ভগব বিদধিতম ততি মুখ সুখ শ্রী এইভাবে পালি নাহম বিভেমি তে অতিভ জিহ্বার্ক হুকুটীরবসংসাৎ অন্তঃশ্রজ খুকরণ্ নিহা ভীতদিগ্ভা ভিন্ন নখাগ্রা তস্তি অহং কিপনবৎসল দুঃসহগর সংসারচক্র কদনা গ্রসতাং প্রণীত প্রণীত বদ্ধ সকর্মীতমে অঘ্রিমূলম প্রীত অপবর্গস আহবয়সে कदानु। এইভাবে বলে আছেন যসমাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জনম যসম প্রিয়া প্রিয় বিযোগ সংযোগ জনম শোকাগ্নিনাশকজনমান দুঃখ সধম তদপি দুঃখম অত অহম হোমন হোমামি বদমে হে তবদাসযোগম এইভাবে পর পর শ্লোকে যদি ব্যাখ্যা হয় তো একেবারে আলোড়ন সৃষ্টি হবে আনন্দময় একটা দিগন্ত খুলে যাবে খালি প্রহ্লাদ মহারাজের এই প্রসঙ্গ আলোচনা করলে এক বছর কাজ প্রত্যেকটা ব্যাখ্যা করে করে অবাক হয়ে যাবে লোকের এইরকম দুরন্ত জ্ঞানের কথা অমৃত সাগর কিন্তু কেউ নিতে চাইছে না বোকালোকগুলো কেউ নিতে যায় না এইভাবে প্রলাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে সিদ্ধ প্রহ্লাদ মহারাজ ভগবানের পার্শ্ব কিন্তু প্রহ্লা মহারাজ বলছেন দুঃখের সঙ্গে আর বদ্ধজীবী তাহলে কী বলবে জিউ হৈকত অচ্যুত বিকর মা বি তৃপ্তা কৃষ্ণ অন্নত হস্তক উদরম শ্রবণম কুতিৎ ঘ্রান অন্নতলিক চকর্ম শক্তি শক্তির বহব সপত ইবৃহ পতিম লুণন্তী যেমন ধরেন একটা ব্যক্তির যদি বহু থাকে লুট করে থাকে সেরকম হে ভগবান আমার জিউহা একদিকে যাচ্ছে চক্ষু একদিকে আমার টেনে নিচ্ছে কান একদিকে ট্রেনে নিচ্ছে আমার ইন্দ্রিয় সকল আমার বসে নাই প্রভু আপনি দয়া করুন প্রায় ন দেব মনয় সবিমুক্তিকামা মৌন চরন্তি বিপরীতরণম ভ্রমত নূপে নৃসিংহদেবকে বলছেন প্রভু আপনি ছাড়া কাউকে গতি দেখতে পাচ্ছি না এই যে ছেলেগুলো রজতম গুণিত উভূত অসুর বালক এদের গতি কি হবে প্রভু আপনি আমাকে কিবা করতে চাইছেন আমি তো কিবা অলরেডি পেয়েছি নারজ্জি কিপা করেছে নারজ্জির কিপা করা মানেই তো আপনার কিপা তো এই অসুর বালকগুলোকে যদি আপনি কিপা করেন তাহলে বুঝবো আপনার সত্যি আমার প্রতি ভালোবাসা আছে হে দেব প্রায়ণ দেব মনয় স্ববি মুক্তি কামা মৌনম চারন্তী বিজান পরার্থ নিষ্ঠা নিজের মঙ্গলের জন্য প্রায়ই দেখা যায় সাধুরা জঙ্গলে চলে যায় গিয়ে বলে সংসারের দরকার নেই আর চুপচাপ বসে ভজন করেন আমাদের গৌড়ীয় ভজনের এইটি বৈশিষ্ট্য যে নিজে ভজন করতে হবে আবার অন্য সবাইকে রাস্তা দেখাত তা নাহলে আজ আমি বসে বসে হরিনাম করে যেমন বৃন্দাবনে করতাম সূর্যকুণ্ডে তাই তো করতাম এখন আমাকে গুরু বৈশতাম ধাক্কা মেরে গালাগাল দিয়ে আনলো বলে তা আমি তো ওখানেই থাকতাম আনন্দে ভজন করছি ছেঁড়া গাঁ বলা রুটি আনছি খাচ্ছি আনন্দে জগতটা যেন সুখের আগার এত আনন্দ মাধগুরি ভিক্ষা ব্যাস ভগবানকে শোনো আর নাই বা থাকলো লোক ভগবানকে শোনো সুখ নেই তাতে কত সুখ তো দেখা যায় এইটাই প্রায় না দেব মনেয় সবি কামা মনুন চরন্থ বিজনে ন পরাথ আর নৃসিংহ প্রহ্লাদ মহারাজ বলছেন আমি তাদের মতো এরকম স্বার্থপর নয় হে প্রভু আমি তাদের মতো এর স্বার্থপর নয় এই অসুর বালকগুলো এদের গতি হবে আপনি যদি কৃপা प्राय न देव मुनयिमुक्ति कमा मौनम चरंति बीजन पर विहय क्षणा नी मोक्ष एक नान्यम तदस् शरणम भ्रमत नुपे यही आला तो चक्रवर्त जन्ममित्ते चक्र चल असुर बालक अवस्था पड़े ऐलेगुलो ये तुम्हें छाड़ा क्यों तो पार्बे ना प्रभु तुम्हें ही करते তারপরে প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদে বলেন তোমার জন্য আমি এসেছি আর তোমাকে বর্ণিত হবে বর্ণাও প্রহ্লাদ মহারাজ কেঁদে ফেলছেন বলছে প্রভু একে তো আমি এমনি অসুর কুলে জন্ম বৈষ্ণবের দৈন্য দেখুন হরিদাস ঠাকুর বলছে আমি মুসলিম কুলে জন্ম সনাতন বলছে আমি নিচু সঙ্গ করেছি ওরা তো ভগবানই যে জন ওরা দৈন্য করছে আর এখানে প্রহ্লাদ মহারাজ কেরাম বলছেন বলছে আমি একে অসুর কুলে জন্ম প্রভু রজস্তম প্রকৃতি আমার ভাব আপনি আবার বর্ণাও বলে প্রলোভন দেখাচ্ছেন এটা তো ভালো কথা নয় প্রভু মা মা প্রলোভাতির দোষ বৈষ্ণবের উৎপত্তির দোষ হয় যেতে খুলে বৈষ্ণব যে জন্মাক সে ভুবন পাবন করে প্রহাদ না দৈন্য করে বলছে একে তো আমার উৎপত্তির দোষ আছে তারপর আপনি আবার আমাকে লোভ দেখাচ্ছেন বর্ণাও বর্ণাও তা আরও তো আমি অদপতন হয়ে যাবো मां, मुमुक, जगतु देखें दृश्यमान जगत यारेतो ग प्रभु तरण शरणागत हो अपनी बोजन वर्णी कथाई जब तक और अपनी निरूपाधिक प्रभु আপনার সেবা করতে গিয়ে আমি কিছু ব্যবসাদারি করি নাই প্রহাদ মারা বলছেন প্রভু আপনি আমার নিরুপাধিক স্বামী আমি আপনার নিরুপাধিক ভিত্ত তা আমাদের মধ্যে লেনাদেনা কিছু নেই বলো দেখি ঈশান ঠাকুর কত মায়না নিয়েছিল চৈতন্য মহাপুর সেবা করে ঈশান ঠাকুর যে ছিল ঈশান ঠাকুর ছিলেন তো সারা জীবন চৈতন্য মহাপুর ওই গৌরাঙ্গের বাড়িতে ওই সচিমা বিষ্ণুপ্রিয়া ও সারা জীবন খাটাল কত পেমেন্ট নিয়েছিল নিরূপাধিক ভিত্ত ভগবানের পার্শ্বব এখন প্রশ্ন হল এই যে আমরা আমি হচ্ছে আপনার নিরুপাধিক ভিত্তি নিরুপাধিক স্বামী আমাদের মধ্যে আবার এই সব আদান প্রদানের তো কোনো প্রসঙ্গ থাকতে পারে না প্রভু তারপরে একটা সিদ্ধান্তের কথা নৃসিংহদেবের স্বন্মুখে প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু আমার পিতা আপনার ভক্ত বলে যে আপনি আমাকে মনে করছেন আমার প্রতি বিদ্বেষ করেছে আর বিদ্বেষের ফলে আপনি নিয়ে গেছেন তালে আমার পিতার যে অসৎগতি যেন না হয় দেখো পুত্র কাকে বলে সারা জীবন অত্যাচার করলে অসুর বেটা আর তার জন্য মঙ্গল কামনা করছে ওই যে প্রভু যেন তার অমঙ্গল না হয় তো এই ব্যবস্থা নৃসিংহদে ভেসে বলে যাকে আমি স্পর্শ করেছি তার আবার অমঙ্গল থাকতে পারে কি বলো তুমি যাকে আমি কোলে তুলে নিয়েছি নিয়ে তাকে এ করেছি উদ্ধার করেছি तर की को अमंग थे अच्छा तुम्हारे कूले तेर्भव हो जाए प्रहलाद नृसिंगे जत्र च मधभक्ता प्रशांता समदर्शीन साधव समुदा चारा चारे पी ओपी कटा जत्र च मधभक्ता प्रशानता समदर्शीन साधव समुदा চারান্ত চারাস্তে প্রয়ন্তে ওপি কি কটা আমার ভক্ত যেখানে থাকে সেই ঘরে যদি কীটপতঙ্গ থাকে তাদেরও মঙ্গল হয়ে যাবে নিঃসিঙ্গ হয়ে যাবে প্রিয়ন্ত ওপিকি কটা যদি থাকে তাও যে সেখানে যদি সেই বৈষ্ণব বসে বসে নাম করে তা সেইটা মঙ্গল হয়ে যাবে তাহলে পরিশ্রমের প্রভাব দেখো আর এখন আমার কথা হলো তুমি যে এই কথাটা বললে যে আমার বাবার জন্য অসৎগতি না এটা তুমি কি কথা বললে বাবা मदंग स्पर्शे नंग लोकानीश प्रजा अंग स्पर्श हो रम उद्धार कर तुम्हें जो कूले आविर होते एक सबाई उद्धार हो जाए एक कथाटार मान क्या बोझे एक ही उद्धार हो जाए बाबा पड़वा थे आत्मघोषा एक सब उद्धार आ चिंता की মাতৃকুল পিতৃগুলো একুশ পিড়ির উদ্ধারে বিশ্বনাথ চক্রবর্তী বলছে এরকম একুশ পিঁড়ি নয় তুমি যে যে জন্ম যে যে মা বাবার কাছে জন্মগ্রহণ করেছ তার সম্বন্ধে তোমার সেই তাদার সব হয়ে যাবে বিশ্বনাথ চক্রবর্তী হয়ে গেল এইভাবে বলছেন তো এইভাবে আশীর্বাদ করলেন প্রলাদ মহারাজকে সিংহাসনে বসালেন আর সিদ্ধান্তের কথা হলো লোকে যে বলে সিংহাসনে বসে সিংহাসনে বসে এই সিংহাসন শব্দটা কোথা থেকে প্রথমে নৃসিংহদেব যেখানে সেই চার মধ্যে প্রহ্লাদ মহারাজ তখন থেকে এটার নাম হলো সিংহাসন নৃসিংহদেব তিনি সিংহাসনে বসেছিলেন তখন থেকে এটার নাম সিংহাসন সিংহাসনে সবাই এবার সিংহাসন নামটাই হল প্রহ্লাদ মহারাজ এবার সেখানে বসলো নৃসিংহদেবের ইচ্ছায় তারপরে ধীরে ধীরে এইসব কথা বলতে গিয়ে নারদ বলছেন নারদ কাকে বলছিলেন না যুধিষ্ঠির মহারাজকে এসব কথা উত্তর দিচ্ছিলেন সপ্তমস্করমে প্রথমে এই কথাটা এবার ভগবত কথা বলছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এইগুলো গুলিয়ে গেলে হবে না সেই কথাটা তুলে আবার যেখানে যেখানে ওই নৈমিসারণ্য সেখানে বলছেন সূত্রদেব গোস্বামী সনকা ঋষি এবার লোকে কনফিউজন হয়ে যাবে কত রে বাবা এ বলে এই লোকে ট্র্যাক রাখতে পারে না তাহলে এইখানে এখানে একটা সুন্দর কথা বলছেন নারদজি মহারাজ যুধিষ্ঠির মহাজকে সম্বোধন করে বলছেন দেখো রাজন তোমাদের মতো সৌভাগ্যবান কেউ নেই বলে কেন বলছেন জুয়ম নিলোকে লোকম পুন অভিয়ন্ত साक्षातर महाराज के नारज्जी लोकेा राजन तुम सौ क्यों नहीं जुयम नीलोके बतभूरि भागा तुम्हारे सौभाग्य सीमा नहीं कान तुम घरे बड़ो बड़ मनी ऋषिरा सब छूटे जाए लोकां पुनाना लोका मनय अभियंत्री अभियंती मानी मन अभीष्ट पुराना गृहनाब्रह्म मानुष्य लिंगम आक जैगा साक्षात् गुरक्षात् गुरब्रह्म मानुष्य लिंगम जेसम गृहाना बसती साक्षात् যে যাদের বাড়ি যাদের ঘরেতে সবসময় কৃষ্ণ এসে থাকে পিসিমার বাড়িতে থাকে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব এদের সবাইকে নিয়ে তাই তো তাই যে বলছে তোমাদের মতো ভাগ্যবান কেউ নেই কৃষ্ণ তোমাদের ঘরে এসে থাকে প্রায়ই তোমাদের বাড়ি চলে আসে পিসিমার বাড়িতে আর তখন মুনু ঋষি সব বেশি ওখানে ভিড় লাগে ওইকে ডাকতে হয় না সব বেশি ভিড় কেন কৃষ্ণ আছে বলে তো তোমাদের মতো সৌভাগ্যবান কেউ নেই एरपे नारद्जी महाराज युधिष्ठ महाराज का ब्रह्मचर्य सन्यास गृहस्थ आश्रम समस्त विषय ये वर्णना करू करार बोल अने कथा आर मध्य और ब्रह्मचारी कीवन जापन कर एक बला उचित से, से ना बोलना ये आलोचना करा दरकार बस वर्तमान जुगे ब्रह्मचारी जीवन जबन केमन बोले ब्रह्मचारी बसन गुरुकूले दान गुरम आचरण दासवत नीच गुरहि सुदृढ़ सौहृदा गुर श्रंग, गुरुदेव संगे सुदृढ़ सौहार्द्य स्थापन हो गो आज ना कि ब्रह्मचारी क्यों गुरुकूले बस कर शांत दान्त অন্তর ইন্দ্রিয় এবং বাহির ইন্দ্রিয় যেন কোনোটাই যেন ছটপট না করে অন্তর ইন্দ্রিয় বহির ইন্দ্রিয় শান্ত দান্ত হয়ে তাকে থাকতে হবে গুরুর হিতম গুরুর প্রিয় কাল এমন কিছু কর্ম করবে না তাতে গুরু বৈষ্ণবের কোনো যদি অপ্রাকৃত স্বার্থ গুরু বৈষ্ণব স্বার্থ নাই এমন কিছু ক্রিয়া কর্ম করবে না তোমার তাদের অজান্তে যাতে গুরু বৈষ্ণবের বিরুদ্ধে যায় ব্যাপারটা কিছু করতে পারবেন গুরুর হিতম বলছে তাড়িত বলছে তাড়িত পীড়িত ওপি শাস্ত বলছে যদি পীড়া দেয় গুরুদেব শাস্তি দেয় মারে তাড়িত পীড়িত ওপি তথাপি গুরুর হিতক হিত হিতকর্ম করতে হবে গিরি যদি পানিশমেন্ট যায় যা আমরা দেখি মহাভারতে এসব আছে কিভাবে উপমন্যকে গুরুদেব বাইরের দৃষ্টি দেখে এরকম কষ্ট দিল কিন্তু তথাপি উপমন্য কিছু মনে করলো না তখন তার জ্ঞান সিদ্ধি হলো গুরু বৈষম্য যদি কষ্ট হচ্ছে অতএব পালিয়ে যায় তাহলে আর কি গুরু এখন আর কিচ্ছু হবে না সেই জন্য বুঝছেন ব্রহ্মচারী গুরুকুলে বসন দান্ত গুরুর হিতম আচরণ দাসবাদ নিচ গুরৌ সুদৃঢ় গুরৌ এখানে এই গুরৌ এই শব্দের দ্বারা গুরৌ এই শব্দের দ্বারা এক বচন বলা নেই এর দ্বারা দীক্ষা গুরু শিক্ষাগুরু দু কথা ধরে নেবে গুরুও বলা হয়েছে তাহলে আর দীক্ষাগুরুকেও ধরতে হবে শিক্ষাগুলো দুটো এই এখানে এইখানে আছে গুরু দুই বছর আর আরও অনেক কথা কঠিন কথা এসব বলে পাগল হয়ে যাবে ওরা তো আমি আর বুঝি বলে লাভ নেই তাহলে দাসবত নিচ্ছ মনে করবে নিজেকে আমি দাসানু দাস এটা বানানো কিছু নয় এটা একদম বাস্তব অনুভব রাখতে হবে আমি এটা আমি একটা আমার কোনো মূল্য নাই আমি দাস আমি চাকর যেরম সেরকম এই অনুভব রাখতে হবে তবে তার গুরু বৈষ্ণবের সেবা হয় কিন্তু গুরু বৈষ্ণব মনে করেন গুরু গুরু বৈষ্ণবের সে ভাবনা হচ্ছে ঠিক উল্টো উনি যে সেবা করে সে মনে করবে আমি দাসবধ নিচ্ছি আর যিনি সেবা যাকে বাহ্য দিচ্ছে সেবা নেওয়ার দরকার না মানে গুরু করে করুন যদি কোর জোর করে করে কোনো পরিস্থিতিতে সে মনে করবে এরা সব আমার গুরু কখনো শিষ্য মনে করে না এই উভয় পক্ষের এই দর্শন और प्रमोदा गाथा को स्त्री संग कोकम भाव छविथम्भ करो प्राणी को मैथुन कोचू ब्रह्मचारी जान ना देखे निशेब आठ प्रकार सब आज और सब आलोचना करबना नारजी महाराज बोल ब्रह्मचारी कत कतरकम भाव पालन करते जो एक बार को सन्यास ब्रह्मचारी माना हलो ब्रह्मचर्य माना होगीज्ञा नहीं ব্রহ্মচর্য মানে কি একটা প্রতিজ্ঞা তো আমি গুরুদেবের সঙ্গে প্রতিজ্ঞা নিচে ব্রহ্মচর্য পালন করি কায় মনোবাক্যে তার যদি ব্রেক হয় তাহলে তো সর্বনাশ তথাপি কলিকালে মানুষের পাপটা একটু একটু কম একটু প্রভাব কিন্তু কায় মনোবাক্যে সব বলা আছে আর যদি কোনোরকমভাবে স্ত্রী প্রসঙ্গ এসে যায় তাহলে তাকে তার ব্রহ্মচর্য বেশ ফেলে দিতে হবে সন্ন্যাস বেশ এই কথা যেন প্রত্যেকের কানে যায় তাকে সন্ন্যাস বেশ আর ব্রহ্মচারী বেশ ফেলে দিতে হবে যদি আবার ইচ্ছা হয় তাহলে সেই তেজিয়ান বৈষ্ণবরা তাকে আবার মানসিকতা কোনো জায়গায় নিয়ে গিয়ে আবার প্রতিজ্ঞা করাবে আচমন করাবে আবার সেখানে আবার সে লাল কাপড় নীলকাপড়া পরতে চাপড়বে বোঝা গেলো কী বলল যদি সন্ন্যাস ব্রেক হয় কোনো মতো স্ত্রী প্রসঙ্গ হয়ে হতেই পারে ছুঁয়ে ফেললো এমনি বাসে ট্যামের জন্য কোনোরকমভাবে ছুঁয়ে গেছে না না কোনোরকমভাবে বাস্তবিক জন্য কোনো রকম হয়ে থাকে তাহলে তাকে সন্ন্যাসবে লাল কাপড় সব ফেলে দিতে হবে এটা যেন কানে ঢোকে সন্ন্যাস তাকে ফেলে দিতে হবে আবার তেজীয়ান সাদা সাদাঘর পরে নেবে কিছুদিনের জন্য পরে আবার সেই সন্ন্যাসীর সেই তেজান বৈষ্ণবের প্রার্থনা করবে আবার প্রতিজ্ঞা করে সন্ন্যাস নেবে কায় মনোবাক্যে ভাবে যেন ব্রেক না হয় এই কথাটা যেন কানে ঢোকে এটা যেন ভুল না হয় ভুল হলে মুশকিল হয়ে যে যার শিষ্য শিষ্যা থাকুন কোনো বস্তুতে কাউরি ভোগ্য বুদ্ধি করা উচিত নয় তালে এই হরিকথা শোবন করেও কোনো লাভ হবে না যদি একবার এই কথা শোভন করে থাকেন তা এই একটা কথাতেই আপনাদেরকে চরম মঙ্গলের রাস্তা খুলে যাবে আমি তিন প্রতিজ্ঞা করে বললাম কেন কোনো আস্থা নিয়ে আসেনি ইচ্ছা নিয়ে আসেনি তো সেখানে বলা গেলো নারদজি এর উত্তর দিচ্ছেন ননু অগ্নি প্রমদা নাম ঘৃত কুম্ভ সমহাপ মান सूत मोपी रह या अन्नदा यद अर्थकृत खूब भलोक एटेंशन दिए सुनते नारदी महाराज बोल जे प्रमदा हल घर बोल बोचन ननु प्रमदा नाम घृत कुम्भ सममान अग्नि हि हृत कुंभ सममान আর অগ্নি হচ্ছে কি তুলনা করেছে নারী সেরা বলছেন ননু অগ্নি প্রমদা প্রমদাকে বলা হয়েছে নিশ্চিত যেন আগুন আগুনের থেকেও বেশি ননু প্রমদা অগ্নি নাম ঘৃত কুম্ভ আর পুরুষ যে ঘি ঘিয়ের যেমন একটা পাত্র হয় তো আগুনের সামনে ঘি দেখলে বলে যায় এই কাউর ক্ষমতা নেই এই যে ঘৃত কুম্ভ সম জেনে দেখো সুতরাম একেবারে বিশেষ প্রয়োজন ছাড়া এখানে লেখা রয়েছে বলছেন সুতাম অপি নিজের কন্যা নিজের কন্যা মেয়ে তার সঙ্গ লেখা রয়েছে সুতামপি রহ যাদ অন্নদা যাবদার্থকৃত যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া নিজের কন্যার সঙ্গ নির্জন জায়গায় থাকবে না মায়ের সঙ্গ নিষেধ ভাগবত বলা রয়েছে তা কতখানি সন্তর্পণ হলে পরে সম্ভব হয় হরিভজন চারটিখানে কথা নয় এই কথাগুলো বলা উচিত যেন সবাই সাবধান হন যারা সন্ন্যাস যদি সন্ন্যাস বা ব্রহ্মচারী নষ্ট হয়ে থাকে তাহলে কপটতা করে কোনো লাভ নেই আবার ফেলতে হবে ফেলে আবার সাদা কাপড় পরে আবার নিতে কিছু হবে না এই মনে থাকে প্রত্যেক জায়গায় বিশুদ্ধ আচরণ ফিরে আসুক চৈতন্য মহাপুষ সেই নিমম চৈতন্য মহাপুষ যেটা বলেছেন সেটা জগতানন্দ পন্ডিত সুন্দর যে লোক দেখানো গোড়া ভাজা তিলক তিলকমাত্র ধরি গোপনেতে অত্যাচার গোড়া ধরে ছুরি গৌরাঙ্গ মহাপ্রু বলেছেন যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের স্বনি ছোট হরিদাসের কথা থাকে যেন মন যদি প্রণয় ভালোবাসা রাখতে চায় চৈতন্য মহাপ্রুর সঙ্গে বৈষ্ণবদের সঙ্গে তাহলে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে ছোটো হরিদাসের কথা যেন কানে থাকে মুখস্থ থাকে তাহলে তোমাদের গৌরাঙ্গের সঙ্গে প্রীতি হবে নালে। যে যার মতো রাস্তা দেখো আর বেশি ভিড়ের দরকার নেই সারা জীবনে দু একজন বুঝতে পারে সেই যদি যায় মৃত্যুর পর আমি সেটি আনন্দ পাব এই হচ্ছে কথা মঠের মধ্যে অত্যন্ত কঠোর শাসন আমাকে করতে হতো সেই জন্য কেউ মেনে নিত না কঠোর কোনো ব্রহ্মচারী সন্ন্যাসীর সঙ্গে কোন বিদেশিনী নারী কোন রকম কথা বলতে পারবো না আমি ওপর থেকে দেখলেই হলো রকম করলেই সব দৌড়ে পালাবে এক ভয়ে আর কেউ মেনে নেবে না কে শুনবে না বর্তমান যা যুগ হয়েছে মর যা পারিস্কর ছেড়ে দিয়েছি মর আর তো বাঁচাবার কি দরকার মূর্তিই যখন চাস মর এখন আমাদের প্রসঙ্গ চলে আসছে শ্রী শ্রীমদ ভাগজী মহাপুরাণের সপ্তম স্কন্দ শেষ হয়ে আমরা এখন প্রবেশ করব অষ্টম স্কন্ধেতে এর মধ্যে অনেক কিছু কথা ছিল টুকটাক আমি সেগুলো আর অত আলোচনায় গেলাম না